কতুব আলম সৈদ ফজুল করিম রহমতুল শজীফা পীর কামিল আলহ হজরত মৌলানা শেখ সৈয়দ মোহাম্মদ ফজুল করিম সাহের তবমাদ বরকত হওয়া আলিয়া ফালা ফলা ونشهد أن لا إله إلا الله وحده لا شريط له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم س... صل وسلم الله اللهم <تصفح> صل الله জিম বিস্লা হিরো আহ না হিম করুন আজ কুরুকুম সত করল না শুন্য বেল কারিম ফজরের নামাজের পরের বৈঠকে এই দামি মজলিশে বসার আসার তৌফিক দান করছেন এই জন্য সুক্রিয়ত আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ ইচ্ছা করছিলেন মাহফিলা আসার আসতে পারেন কারণে কারণে বিভিন্ন সমস্যার কারণে তারা আসতে পারেনি আল্লাহ রব আহিন আপনাকে আমাকে আসার তফিক দান করছে কত বড় নিয়ম আহ এই মাজলিশেষ হয়ে যায় আবার কিছুক্ষণ চার্জে বসাইতে হয় চার্জে বসাবার পরে আবার পূর্ণ চার্জ হওয়ার পরে সেই বেঠারি আগের মতো কাজ করে ঠিক আব রাহমতুল্লাহদিনে তিন দিন সাড়ে তিন দিন থাকার পরে পরিপূর্ণ চাঁদ নিয়ে ফেরার পরে দেখা যায় কাজের উদ্যম আরো বাড়িয়া যায় আমলের উদ্যম আরো বাড়িয়া যায় আসলেও এই কথার বাস্তবতা আছে কি নাই আসলে হান্ড্রেড পার্টের বাস্তবতা এই মাজলিসের কার্যক্রম চলতে থাকে ফজরের পরে সাধারণত জিকির সম্পর্কে তো বেশি আলোচনা হয় আল্লাহ রব্বুল আলামিন জিকিরের ব্যাপারে কত সুন্দর কথা ফাজকুরুনি কম তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করবো কি মজার ব্যাপার আল্লাহ এই কথা বলেন নাই তোরা আমার নামাজ পড় আমি তোদের নামাজ পড়বো তোরা এই কথা বলেন নাই বরং কি বলছেন তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করবো জিক্রি আল্লাফাকেন আল্লাফাকি কম তোরা আমার জিকির কর আমিও তোদের করো জিকির শব্দের কর্তা যখন বন্ধান হয় হাকিকাতের কোনো একটা নামকে বিশেষ পদ্ধতিতে জবানের মধ্যে বারবার উচ্চারণ করাকে কে বলা হয় নয়তো মা ইয়ারাজ যার মাধ্যমে দরজা বলন্দ হয় তাকেও জিকির বলা হয় যেরকম কোরআন কেও জিকির বলা হয় কিন্তু হাকি না মাজাজ না জিক্র এখানে এই জিখি যারা উদ্দেশ্য কি কোরআন কিন্তু এটা হাকিকত না এটা মাজাজ ওরফা আনাকে জিক্রক আলোচনা কেও জিকির বলা হয় কিন্তু হাকিৎ না মাজাজ নসিহত কে জিকির বলা হয় কিন্তু হাকি কিন্তু হাকি হলো কোন একটা নামকে জবানের মধ্যে বার বার উচ্চারণ করাকে কে বলা হয় যেমন কোন ব্যক্তি নামাজ পড়তেছে আপনি কি তাকে বলেন কি ব্যক্তি জিকির করতেছে না নামাজ পড়তেছে যদিও নামাজের মধ্যে আছে কিন্তু কোন আমরা এই কথা বলি না ব্যক্তি জিকির করতে আসছে কোনো ব্যক্তি রোজা রাখতেছে আমরা কি বলি ব্যক্তি জিকির করতেছে যদিও রোজার মধ্যে জিকিরের মাজা যান রূপক অর্থ আছে কিন্তু কোন রোজাদারকে আমরা এই কথা বলি না ব্যক্তি জিকির করতেছে বরং বলি ব্যক্তি রোজা রাখতেছে কোনো ব্যক্তি হজে গেছে আমরা কি বলি ব্যক্তি জিকির করতেছে বরং কি বলি ব্যক্তি হজ করতেছে কোনো ব্যক্তি তেলাওয়াত করতেছে আমরা কি বলি ব্যক্তি জিকির করতেছে বরং কি বলি যদিও তেলাওয়াতের মধ্যে হজের মধ্যে নামাজের মধ্যে जिकिर शब्द रूपुक भावे आमजी व्यक्ति केमजुकना तेलवादी के बोलना व्यक्ति के बोली रोजादार व्यक्ति के बोलना কিন্তু কোন এক ব্যক্তি যদি বৈশা বৈশা সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ করে ব্যক্তি কি করতেছে আপনি কি জবাব দিবেন এইটাই সিকিরের হাতি কবে এইটাই সিকিরের মূল যখন এক ব্যক্তি আলহামদুলিল্লাহ আল্লাহ তখনই আপনি যদি বলি ভাই কি করতেছে ব্যক্তি বলব লোকসী ক্যার করতেছে কির করতেছে এইটাই জিকিরের হাকি কত কি কথা ঠিক না জিকির কি মজার জিনিস আল্লাহ বলেন আলা আল্লাহি কট করতে শান্তিতে জিকিরের মধ্যে শোনেন জিকিরের অর্থ জিকিরের মানা জিকিরের হাকিক এইটা জবান দিয়ে বোঝানো সম্ভব না रसगोल्लारिस्टर डॉक्टरेट कर मिस्टी, मिस्टी बनाना है दूध दियाध क्या आभिथ गए की, की उपदान आज মোবাইল বন্ধ করেন কোন বেয়া কুব বার বার মোবাইলটাকে চালু রাখছে হ্যাঁ মাইকের কাছে খালি মোবাইলটা চালু রাখছে বেয়া কথা বুঝছেন যেমন এক ব্যক্তি মিষ্টি সম্পর্কে বিশাল গবেষণা করছে বিশাল গবেষণা করতে করতে করতে করতে থিস লেগে ফেলাই সেরকম মোটা দুধ কিসের থেকে আসে দুধের মধ্যে কি কি জিনিস আছে কি কি উপাদান আছে এর মধ্যে কি কি স্বাদ আছে বিশাল উৎসাদ কিসের উপরে মিষ্টির মিষ্টি ডক্টর বিশেষ জ্ঞান অর্জন করবে মিষ্টির উপরে কিন্তু এই কোনোদিন মিষ্টি খায় নাই কোনোদিন মিষ্টি মিষ্টি সম্পর্কে জানছে কিন্তু মিষ্টির স্বাদ উপলব্ধি করতে পারে না পর্যন্ত মিষ্টি সম্পর্কে বুঝেই তো গেলেও বুঝেই পারবে কিন্তু প্রকৃত মিষ্টির কি স্বাদ এই সাদের মূল ব্যাখ্যা তার কিন্তু এক ব্যক্তি কিছুই জানে না দুধের উপাদান জানে না দুধ কোথার থেকে আসছে জানে না দুধের মধ্যে কি কি আছে তাও সে জানে না কিন্তু রসগোল্লা খাইতে আছে যদিও রসগোল্লা সম্পর্কে জানে না রসগোল্লার মূল তার মধ্যে কি বুঝে নাই তাহিক জানে কিন্তু জানে না জিকির করে না তো জিকিরের তাহিকই ব্যস্ত এই জিকিরের মাছদার কি জিকিরের মাজারি অর্থ কি কোন সময় কোন সময় না শেষ কর কিন্তু জিকিরের কি যে মজা কি যে সব পাগল অনুবাদ করতে পারেনি কিন্তু কিছু কিছু আলাবাগের বান্দা আছে ওরা কত জিকিরের সায় না আর জিকিরে টানও মারে মজাও লাগে যেই মজাও নিজেই কইতে পায় না আলহামা তাকুমি জিক জন্য সেই সময় কি এখনো আসে নাই কি মজার ব্যাপার দাদা তুমি আর একজনের দিলে তার দিকে তুমি দেখো মোমেন হইতে পারো না মোমেনের তারিফ আল্লাফা করছে وإذا تليت عليهم آياته زادتم إيماناً وعلى ربهم يتوكلون ونبي الله أكبر ذكري مزه اسی کی نہیں اور نبی دردار رضی اللہ تعالی قال قال رسول الله صلى الله عليه وسلم لي أبعث الله أقوام يوم القيامه في وجوه من نور আলা মানা বিৰিলো তয়াপ কুবিতুহুুম নাজ লাই ছুবি আন বিয়ালা সুহাদা কলা আ বি আলহুুম লা না না আعرفফুহমতলাচলুল্লাহ চললালা সালাম সমল মুতাহাবু নাফিল্লা হিমেন কাবাইলি সাততা অবিলা দিন সাততা ইয়াসতা আমি নালা জিিক্ৰিল্লা য়াজ কু নাহু জোৰে বলেম চুব নালা ময়দানে আল্লাহ একদম চেহারা নূরে আলোকিত হয়ে গেছে নুরান্বিত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে মানে মতির চারের মধ্যে মুক্তা খুপুর দ্বারা নির্মিত পাথরের দ্বারা নির্মিত বিশাল এক সাহি সিংহাসনের মধ্যে তাদের মর্যাদা দেখিয়া মানুষ ইচ্ছা করবে আহারে কে এই ব্যক্তি এত দামি কেন এই ব্যক্তি দামি কেন এর মর্যাদা এরকম কেন আচ্ছা আমি যদি এই ব্যক্তির মতো বুঝতে পারতাম মানুষ ইচ্ছা করবে তার মতো হবার জন্য আল্লাহ রিহার লাইসাদা সাহাবারা ভাবছে যাদের মর্যাদা বয়ান করতেছে শহীদ হবে কি হবে নবী হবে অথবা শহীদ হবে আল্লাহর হাইব কিন্তু পরিচয় জান নেই পরিচয় জান নেই মর্যাদা বয়ান করতেছে একদল লোক এরকম যাদের চেহারা কিয়ামতের মধ্যে নূরে আলোকিত হয়ে গেল মতির চেহারার মধ্যে অধিষ্ঠ থাকে বসা থাকবে পরিচয় দিয়েছেন নাকি আল্লাহ সাহাবাদের চেহারা দিকে বুঝতে পারতেছেন সাহাবরা ধারণা করতেছে নিশ্চিত শহীদ শহীদ হবে এরা হবে এদের প্রশংসা করতেছে আল্লাহ বললে সুদিয়ানা সুয়াদা এরা নবীও নবী না শহীদ ওনা এরা নবী না এরা শহীদ না এরা নবী হবা শহীদ হবেনা নবীও না আরিফ জলদি তাদের পরিচয় দেন কারা তারা যেন আমরা তাদেরকে চিনতে পারি এবার আল্লাহ পরিচয় দেওয়া শুরু করলেন তারা ওই সমস্ত সম্প্রদায় যারা মাওলার মহাব্ব বিভিন্ন গোত্রের থেকে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গ্রামের থেকে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন বংশের থেকে মাওলার মহাব্বতের জিকিরের উদ্দেশ্যে একত্রিত আমাদের সবাই বাড়ি কি একই জেলায় পাওয়ার জন্য হাদিসে সাথে হু বাহু মজলিশ কি বাহু হু বাহু কব্দা ফীহিম সাইরু আরয যাফিযিল রুসূল ওয়াহির ফাইদা ক্বরাহুম যানা সামাহুম ফাক্বালা আলহামদুলিল্লাহিল লযী জা'ালাতি উম্মতী মান আমানানী আন আস্রা নাফসি মাহুম যরে বলেন সুবহানাল্লাহ আব্দুল আমন নে হুনায়েফ থেকে রওয়ায়াত আছে যখন আয়াত আল্লাহর হাই পড়া নবিল হইলো ওয়াজবিন মা আলযীনা ইয়াদূনা রাব্বাহুম বিল গাদাত ওয়াল আশীরী যিনা তাদেরকে তালাশ করার জন্য বের হয়ে গেছেন বের হওয়ার পরে দেখেন একদল সম্প্রদায় একদল সম্প্রদায়কে পাইলেন যার মামলা যত অবস্থায় আছে কি রি হি রসেব তাদের মধ্যে এমনও লোক আছে যাদের চুল এলুম এলু একটু পাগল পাগল বাপ দুনিয়ার হুশ খেয়াল কম একটু পাগল পাগল বাবা জালায় হাতির সাথে পাগল পাগল আছে পাগল আছে কি নাই এই দেখো হাদিসের সাথে অন্য কোন মজলিষ পাওয়া যায় দেখেন আমাকে দেখান তো পাগল পাগলের বর্ণা হাদিসের মধ্যে এমন আছে যাদের অবস্থা এরকম পাগল পাগল দুগি জা হেদ এরকম কোন মজলিসের মধ্যে পাওয়া যায় বর্তমান জমানায় অনেক মজলিসের মধ্যে পাওয়া যায় না কিন্তু এর মধ্যে যখনই আল্লাহর তাদেরকে দেখলেন অমনি তাদের সাথে বসিয়ে গেছেন এরপর বলতেছে কি ওই মাওলার প্রশংসা যেই মাওলা আমার উম্মের মধ্যে এমন কিছু উম্ম রাখছে যাদের সাথে বসার নির্দেশ মাওলা পাগ আমাকে করছেন যাদের সাথে আমাকে নির্দেশ আমার উম্মাতের মধ্যে এমনও কিছু পাগল আল্লাপাক রাখছে অন্য রয়াতের মধ্যে আসছে এই আয়াত নাভিল হওয়ার পর আল্লাহর হাইবাহাম বের হইলেন দেখলেন মসজিদে জিকির করতেছিলাম জিকির বন্ধ ঘুরিয়ে দিস সামনে আসার কারণে জিকির করতে থাকো আমি দেখতেছিলাম তোমাদের পাখি রহবান না দিল আমি দেখতেছিলাম রাহা الله <pouches> <continued flow> <szwe wheels> <milieu> ওই হাদিসের মধ্যে আল্লাহ হাই বলছেন আমি দেখতেছি তোমাদের হাদিসের মধ্যে আল্লাহর আল্লাহ আলাই যখন কোন সম্প্রদায়ের মজলিসে বসিয়া যায় এবার অনেক পাগল বলে হালকা জিগির যায় ইস্তেমা দিকের যায় ব্যাপার এই হাদিসের মধ্যে তো ইস্তেমা শব্দ আসছে ডাইরেক্ট ইস্তেমা ইয়ার শব্দ আসছে আল্লাফক রব্বুল আলমিন এই মাজলিশ আলামিন আমাকে তোমাকে দিয়া ফ্রেস্তাদের আলোচনা শুরু করিয়া দিয়েছে পনের ম পরে আল্লাহাম বের হইলেন দেখলেন সালমানের মধ্যে লিপ্ত قالوا أي أولي الألباب تريدوا؟ قال رسول الله صلى الله عليه وسلم الذين يذكرون الله قياما وقعودا وعلى ذنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فكنا عذاب النار أقد لهم لواء فاتب القوم কোথায় বুদ্ধিমানরা পৌঁছবে আইয়াউলালবাব তুর ইয়া রসুল আল্লাহ কাদের কে আপনি বুদ্ধিমান হিসাবে খেতাব করছেন কারা তারা কারা বুদ্ধিমান কাদের ডাকা হবে কিয়মের ময়দানে তখন আল্লাহ রানা বুদ্ধিমানি আল্লাহ করুন কি যারা দুনিয়ার মধ্যে বসা অবস্থায় শুয়া অবস্থায় নানা অবস্থা আমার মাওলার জিকির করছে এবং আমার মাওলার সম্বাদে গবেষণা করছে আল্লাহ একসাধি আল্লা রাহিবালামের আস্তে ঘটনা বয়ান করেন আল্লাহ না সবই তো আশ্চর্যজনক ঘটনা চলো শোনো একবার ইশারের পরে আল্লাহ রাহিবালাম আমার কাছে আসছেন বিছানায় শা পড়ছেন আমার লেপের মধ্যে ঢুকছেন কিছুক্ষণ পরে বলতেছেন আশা আমাকে ছেড়ে দাও তিনি উঠলেন উজু করলেন এরপরে শুরু করলেন আর নামাজ এত কান্না কাঁদলেন যারা নামাজের মধ্যে কান্না কাটি নাই অনেকেরই নামাজের মধ্যে কান্না কাটি নাই চোখের মানে মৌলভীরা কত যে মাহরুম হয়ে যায় আমি কত যে মাহরুম নামাজ জামা করে কি দেখছি নামাজের উঠে উঠলে এরকম বাড়ি মারে এরকম বাড়ি নামাজ আমার উচ্চ এরকম করে দাড়ির মধ্যে এরকম করে আল্লাহ রাহিবালাম এক ব্যক্তির দাড়ি সঞ্চালন করতে বলে নামাজের খেয়াল নেই নামাজের মধ্যে খেয়ালই থাকে দাড়ি নামাজের মধ্যে দাঁড়িয়ে কি করতে পারতো না করে অনেক মৌলভী ভালো ভালো মৌলভী অনেক জানে দেখছি নামাজের মধ্যে এরকম করতে আছে এরকম করে আবার দেখছি এরকম উপর ফেলে আবার নিজ দেওয়া ফেলে খুব নামাজ করতে আসছে মৌলবী যদি নামাজের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন এমন ব্যাখ্যাই দেবে কোনো অভাব নেই ব্যাখ্যা কি কথা ঠিক না মৌলবী নামাজের সা দিয়ে বসব নামাজ বুঝলেন নামাজের তামসা খুব দেখলো অনেক মৌলবীন লাঠি মারিয়া ভালাইয়ে দিয়েছে মোতারফ বলেন <laughs> <laughs> তার বাবা আল্লাহ হাইব তো অবস্থায় গেলেন যে আল্লাহ হাবিব নামাজ যত অবস্থায় আসে নামাজের মধ্যে আছে আছে যে কান্নার আওয়াজ এমন ভাবে আসতে আছে যেরকম কোন একটা পাতিলের মধ্যে পানি দিয়া উপরে একটা ঘাত না দিয়া আবৃত করিয়া যদি নিচে আগু জ্বালা আদা হয় যে একদম পাতিলের মধ্যে গুম গুমা আওয়াজ করতে থাকে আল্লা রিব নামাজের মধ্যে এমন ভাবে কান্ত আসেন তারা কান্নালিং দাম দুই কদম মোবারক রসে ফুলিয়া যাইতো এত দীর্ঘটাই নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতেন কদম মোবারক রসে ফুলিয়া যাইতো এক সাহারিফ রসে আপনি এরকম খেলো নামাজ পড়েন সব মাপ কোনো আপনার জন্যই আছে এরপর আপনি ইয়াতে ইবাদত করেন কিরকম তারাই থাকেন যেই না আল্লাহর হাবি আল্লাহুল শুকুর করতে গিয়া এত ইবাদতো আর আমরা মাপ পাইতে গিয়াও কি মাওলার এবাদত করতে পারি না আবার শেষদা গিয়ে ওইভাবে কান্নাকাটি করলেন এর পরে সালাম ফিরাবার আগ পর্যন্ত নামাজের মধ্যে কান্নাকাটি রতই অবস্থায় ছিলেন কি ফজরের আজান হয়ে গেছে বেলাল ডাক দিছে এরপর কেন আজ কি আমার উপরে আয়াত হয়েছে এই আয়াত নাজিল হওয়ার পরেও যে ব্যক্তি মাওলা সম্পর্কে মাওলার কুদ্দার সম্পর্কে গবেষণা করে না সিবরই করুন ওপাক করু না ফি খল কি মুরা কবর মুরা কবর টি কী বগদাদ রহমতুল্লাহ একদিনে শয়তানকে দেখলেন কিরে শয়তানা করো তুই লজ্জা লাগে না মানুষ আছে শান্তিটা মসজিদের মধ্যে কয়েকজন লোক আছে মানুষ যারা আমার কলিতে ভুনা করিয়া বেলাইছে আমার ক্ষত বিক্ষিত করিয়া বেলাইছে জোনায়দ বুগদাদুর রহমতুলেন মসজিদে কতগুলি লিখত খবরদার শয় টানের দোকায় পড়িস না ওর দোকার ওর কথা টাকা শুনিস না দেখেন অবস্থায় খবর হয়ে গেছে খবরও গেছে গবেষণা করলে এক রাখ বছর নকলে এবাদত করার সব হইয়া যায় অন্য রবায়তের মধ্যে আছে সত্তর বছর এবাদত করার সব হইয়া যায় অন্য রায়ের মধ্যে আছে বছর নফল এবাদত করে সব হয়ে যায় সোহান আল্লাহ গজালি রহমাতুল্লা বলেন তাফাক্কুরের মধ্যে তো এবার আসি কাবার মধ্যে বর্জিত হয় ইমানে হয় আমার মাওলায় কেমনে আসমান আর করছে আমার মাওলায় কেমনে সূর্য আর করছে আমার মাওলা কেমনে গাছ তৈরি করছে আরে সব زگای আমার مولا مولا কি اگر تیگ نه قیام و ترمایدان زاکیرین دیر مردو در ذکل و نن نمانش ایشا کرده پاگولو یه دیم یه تو مردو در ذاکیرین دی یه تو موزه ای زره سارمونه ای که আখির ফারতো আলহ সাহা কুতুল্লাহ আহ কল সাহা মুখ কমা আখির ফারত আলাই রসুল্লাহ সাহাই আমি আল্লাহর হাই থেকে শেষ এই কথা অবস্থায় বিদায় হয়েছে তার সাথে কোনটা আল্লাহর নিকটে আল্লাহর হাইম ফরমান তুমি এমত অবস্থায় মৃত্যুবরণ করো যেন তোমার মাওলার জিকির জারি হয়ে গেছে এই যারা খারাপ করে তারা জিকির পছন্দ করো না চরমার হাজার মুড়িদের ইতিহাস আছে তিন দিন পর্যন্ত বেহুস অবস্থায় এই গতকাল তো একজনে আমার কাছে বয়ান করছে তার বাবা বেহুস অবস্থায় আছে मृत्यूर किन पूर्वे जिकिर दी गई करते, करते शिक्षा बुलि था जेमे मैना केिक्षा दें मैना कथा बोले कत सुर सुंदर तोत कथा কি কথা বলে কি বলে না সুন্দর সুন্দর কথা বলে কিন্তু যখনই কোন বন্য হিংসু হিংসাণী আঘাত করে যখন কোন বন্য হিংসু হিংস্রাণী আঘাত করে তখন কিন্তু ময়না এই কথা বলতে পারে না মালিক আমাকে আঘাত করতে আছে তুমি আমাকে বাঁচাও আমাকে ধরো এই কথা বলতে পারেন दादाजानी कैमने तुम्हें रास्तार मध्य हाटते खाई देखो तुम्हार मुखे की बेर मारे बाबा रे गलम रे मरल रे খুব দুনিয়ার সামান্য উষ্ণ সামান্য আগালে তোর মুখের থেকে ইন্দারিল্লা বের হইতে না পারে যে আমার মাওলার নাম বের হইতে না পারে আজরা সবাই মুখে কলমা বের হইতে পারে না শিখানো বলি থাকে না খুব ভালো ভালো মাওলার জিকির জবাহের মধ্যে জারি করো মালার জিকি আনা আব্দুল্লাহ না সরাইসালামের মধ্যে সারি করতে থাকো ডাকতি থাকো আর মান আহাব্বা যে যে জিনিসকে কি মান করে ওই মহাব্বাতের স্মরণও সেই ব্যক্তি বেশি করে যে ব্যক্তি দুনিয়ার করে দুনিয়ার স্মরণ অন্তরের মধ্যে জাগ্রত হইয়া যায় যেই ব্যক্তি দুনিয়ার টাকার মোহাব্বাত অন্তরের মধ্যে থাকে সারা দিন টাকা টাকা নেয়া ব্যস্ত হইয়া যায় আর সেই ব্যক্তির অন্তরের মধ্যে আমার মাওলার প্রেম মাওলার ভালোবাসা মাওলার মোহাব্বার সারাদিন আমার মাওলা মাওলা সারা কিছুই বুঝে না তার জবানের মধ্যে সব সময় মাওলার জিজ্ঞেস জারি হইতে থাকে মাওলার জিজ্ঞেসের অন্তরটা ভালোই লাগে না যদি আমরা মাওলার জিকির ঠিকঠাক মতো করতেই পারি আমার মাওলা তোরা আমার জিকির করা আমার কাছে তোদের ডাকে সারা দেবা এমন আমার মাওলায় ওয়াদা করছে আমরা মাওলার জিকির করলে মাওলাই আমাদের জিকির করবে আমরা মাওলার স্মরণ করলে মাওলাই আমাদের স্মরণ করবে আমরা স্মরণ না করলে মাওলাই আমাদের স্মরণ থেকে গা ফেললাম ونبي رضا رضي الله تعاني قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عزة الله أنا عند ظن عبدي بي وأنا ما هو ذكرني فإن ذكرني في نفسي ذكرت بالنفسي وإن ذكرني في ملايين ذكرت بملايين خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه زراعا ইন তাক বাইলা ইয়া রান তাকত যবপতুইলাই হিবাইন আটানি আমশি আটাই খুয়া তানি বাওলাে মাওলার য বাে মাওলার জিকি করতে থাক আমার মাওলা ইয়াত দয়ার মাওলালে য়াত নিহরবান মাওলা আ্লাহ বাগ হাাবিছে খুসির মধ্য ফরবান চাবাকাত রহমাতি আলা غজাবি আমার রহমাত আমার রাগিরে পু ধান্যুফয়া গছে আমার রহমাত আমার রাগের গেছে যদি সার সমুদ্র পরিমানে উপস্থিত মাওলায় আমাদের সামনে হাজির হইয়া যাইবেতর যদি মাওলার দিকে এক বিলে হাত হাওলার হইয়া যায় আমার মাওলার রহমান দিকে হাটিয়া হাটিয়া রানা করো আমার মাওলার রহমান দৌড়ে গিয়ে খোলের মধ্যে টানিয়া যাই আমার মাওলার রহমত মাওলা কত বড় মেহরবান মাওলার বন্ধ যখন যকি শুরু কৰি আদয় আল্লাহত নিিবোনা আনা জালিসুম মান জাকা আনি আনা জালিসুম মান জাখ আনি বন্ধ যখন যিকি শুরু কৰি আদ আমি সজ্য কতে পাই না কুজজাতি ভাবে আমি বন্ধ পাশে বশ যায় অন্য র মধে আনা মা জাখৰ আনি বন্ধ যনা আমা যকি ক আমি তখন তা সাহাতি হৈয়া যায় ডাক বাচ্চা বাচ্চাই কথা বললেন মা মা খুইয়া ডাক দিতে পারে না ওয়া খুইয়া ডাক মারে ওই বাচ্চার আওয়াজের সাথে মায়ের এমন এক বুকের সাথে কানেকশন আছে যখন বাচ্চা ওয়া কইয়া ডাক মারে মায়ের মধ্যে মোহাব্বাস জোশ মারতে থাকে বাচ্চা যখনই আসার বাজার খাইতে থাকে মায়ের মধ্যে মোহাম্মাস জোশ মারতে থাকে বাচ্চা যখন আইয়া ডাক মারে মাওলা উল্লাহ মাওলা মার মোহাব্বাতের মধ্যে এমন জোশ লাগাইয়া যায় অমনি মায়ের হাতে থেকে কাজ পরিয়া যায় দৌরে আসা বাচ্চাকে কোলের মধ্যে চানিয়া নেয় বাচ্চার সারা আগার মধ্যে পায়খেরা পোশা লাগানো থাকে কিন্তু বাচ্চাকে পানিতেও ফেলায় না আগুনেও ফেলায় না বরং দোয়াইয়া পোসাইয়া এই গেলে চুমা যায় ওই গেলে চুমা যায় যখনই বন্ধ আমার মাওলাকে ডাকা শুরে আল্লাহ আমার মাওলার কুদরাতি মোহাম্মতের কলিতার মধ্যে দোশ মারা শুরু করিয়া দেয় বন্দা জখুরি আল্লাহ ডাকবার মারে মাওরার মধ্যে মহাব্মা থাকে বন্দা আল্লাহ আল্লাহ আল্লাহ ডাকবার বচ্চা টাকবার হাত পাওয়া যা টাকে মাউলার পাগুলো আর আমার মাউলা ডে বন্ধা বুলাও কা মা বুলাও কা तक बंदा मावला के बोले मावला तुम्हें बोल मावला तुम्हें माफ करिए दि मावला तुम्हें तुम्हें क्या डाक कि मेसे छाय दि मावला तुम्हें तुम्हें क्या डाक আমার আবল আমার দায় দিয়ে দিও মালা তুমি কি আমি তোমাকে কেনটা কেমন একের পলাও জোর করিয়া দিও আমার গুডার পল্লা হালকা করিয়া দিও যে সময় একটু পানি পানি পানি পানি করিয়া মানুষ তিল্লাই থাকবে ওই সময় এক পেয়ালা হাউসে কাউরের পানি রসিদ করিয়া দিও যখন পুচরাত পারোজনে মানুষ বেকার দু সব চিন্তা দূর করিয়া মহাত্মা গান্ধী থেকে দূর করিয়া Molards do not call in the cali, Korea do তলোয়ার দিয়া কাটতেই থাকো না আমার কিছুই না টাকা নাই পয়সা নাই সম্মান নাই নাই স্ত্রী নাই পতু নাই ঘর নাই বাড়ি নেই কি আমিও নাই আমার মাওলায় ছিল আমার মাওলায় আছে আমার মাওলায় থাকবে টুল্লু মানাল ইহা ফান সব ধ্বংস হইয়া যাবে কিছু না কিছু না ন আল্লাবাদাই ইহ্লা ইতনা ইতনা জল